আর না জানেন এই কথা বলবেন মাধুর্য জ্ঞানের অন্তরালে নিহিত রয়েছে বিশাল ঐশ্বর্য জ্ঞান যখনই সম্বোধন করছেন হে রমনও তখনই বলছেন মাুর্য জ্ঞানের ভিতরে মাধুর্য জ্ঞান রূপ এই ত্রিবেণীতে সরস্বতী প্রবাহের মতো নিহিত আছে সেই ঐশ্বর্য জ্ঞান আদি সব প্রথমে বলছেন চরণের গুণ যে চরণের তোমার ওই চরণ প্রণত কামদং প্রণত কামদং বলা হয়েছে কি তার টিকাতেই আমরা আস্থাপন করবো রস্রি প্রণত আনাগপত্নী যখন নলকুবর মণিগ্রী কে মোচন করলেন জমলার্জুন তখন তারা তো বেরিয়ে এলেন জ্যোতির ময় দেখলেন প্রণাম করে স্তুতি করছেন স্তুতি করতে করতে বলছেন তোমার মাহাত্মি দেহ নারদের কৃপা পেয়েছি তার কৃপায় তোমার দর্শন কি জানি নম পরম কল্যাণ নম পরম মঙ্গল প্রণাম করে যাচ্ছেন নম সন্তায় যদনামী নম এইভাবে প্রণাম করছে শ্রী শাম সুন্দর বলছেন কি বলছেন দেখো তোমরা আমার ভাব লাভ করেছ পরম অভবরাই আর যে লাভ করলে নিত্যকাল পরমানন্দে রাজ্যে জীব অনন্তর অসা করে সুতরাং এরপর তোমরা চলে যাও স্বেচ্ছায় আহন দিয়ে পরম ভাব সংছে আর কোনো চিন্তা সেই যে নলকুবী নারী প্রণাম করেছেন প্রণাম করে জানিয়েছেন যে আমাদের পতি তোমার মহিমা কিচ্ছু জানে না সুতরাং সে তো মুসু হলো কৃপা তুমি তার জীবনটি দানি প্রার্থনা করলেন প্রণত কাম তাকে বাহন রূপে অঙ্গীকার করলেন আর বললেন এখানে অপরাধ হচ্ছে বৃন্দাবন বাসে এইরূপ একটা উৎকর দিস তুমি রমণক দিতে চলে যাও তখন উনি বললেন তাহলে প্রভু বললেন প্রভু তুমি তো এই ভান্ডারে বিষ রেখেছ আর হিংসা রেখেছ পুলুষ যদি কোনো ব্যক্তি তার ভান্ডার গৃহে কোন কোন ভান্ডে তেল রাখে কোনো ভান্ডে ঘি কোন ভান্ডে লবণ রাখে কোনো ভুলতে ভুল করে যদি তেতো লাগে ভান্ডটা তেমনি এই সর্ব ভান্ডে তুমি বিষ রেখেছো আর হিংসা রেখেছো এখানে হাত দিতে তাই পেলে সুতরাং ভান্ডটা ভাঙবে তো ভাঙো তোমারই ভান্ড ভগবান বলুন না হৃদয়টা বলে এই শুভকামনা তার বল তোমাদের কি চাই বলেন প্রভু ও জীবনটা দিনাজ কালী না কে বললেন তুমি নমনক দ্বীপে চলে যাও কালী বলছে প্রভু হৃদয়ের শুভবাসনা কৃপা করে দিলে ইচ্ছা ছিল যে কিছুদিন ভজন করবো কিন্তু আর হলো না বের হলেই তো গরু ধরে খেয়ে উনি বললেন গরু ধরবে না গরু তোমার ভজন করবে তোমার সেবা করবে ওই মাথায় আমার চরণ পড়েছে না প্রণাম মাত্রচরণে প্রণাম প্রণত শব্দ দেওয়া আছে সর্বাভিষ্ট প্রধান তারপরেই বললেন বললেন নলকুবর মনিগ্রী কালীয় পত্রীগণ তারা প্রণাম করে সর্বাভীষ্ট লাভ করেছেন তোমার চরণের থেকে আর চির যারা যারা প্রণাম করবে তারা সর্বাভিষ্ট লাভ করবে তাহলে যারা প্রণাম করবে তারা সর্বাভিষ্ট লাভ করবে আর যারা প্রণাম করবে না তারা কিছুই পাবে না কি ভগবানের কিছু বৈষম্য গুণ আছে নাকি বৈষম্য আছে ভগবানের যে দণ্ডবোধ করতেই হবে তবে সব কামনা পূর্ণ করবেন দণ্ডবোধ না করলে করবেন না বললেন দণ্ডবোধ না করলে কোথায় করবেন কোন জায়গায় করবিটা কার কতগুলা পিপিলিকা বাস করতে একটা মিশ্রির পাহাড়ে আর কতগুলা পিপিলিকা বাস করতো একটা লবণের পাহাড়ে তাদেরকে ডেকে সে একটা সভা করল বললো ভাই কি খাচ্ছ কি এখানে আরে খাচ্ছ কি এই বিশ্ব জিনিস আমার সঙ্গে চল দেখো কি মিষ্টতা নিয়ে যাব কি চল তারা সব বলছে ভাই কোথায় নিয়ে এলে এত কষ্ট করে আমরা যে এলাম তোমার সঙ্গে তো সেখানে যা ছিল এখানে তো তাই মিচির পিপিলেকা বলছে বলছে কি এদের কি লবণ খেয়ে জিবটা লবণ মুখে বয়ে দিয়েছে ওটা না ফেললে কোন জায়গায় মিষ্টিটা খায় তো গোবিন্দচরণে মাথাটা নোয়ালে অনাদিকালের যে সমস্ত বোঝা আছে কর্মবাসনা পড়ে যাবে তবে তো মাথায় যে বোঝা আছে মাথাটা নোয়ালে পড়বে কিনা ওটা তো যখন পড়বে তখন তো দেবে দিবে কোথায় ব্রহ্মা বলেছিলেন পদ্মপুরাণী বললেন তুমি যখন জগৎ পিতা তখন এই ভক্তবৎসল এটা তোমাকে যেন একটা সংকীর্ণতার মধ্যে এনে ফেলে তুমি যদি বিশ্ব পিতা যখন তখন বিশ্ববৎসল জীববৎসল হলে ভালো ভক্তবৎসল কেন হলে সংকীর্ণতার মধ্যে মনে হয় তোমাকে শ্রী গোবিন্দ বলছেন দেখো ব্রহ্মা শোনো বলি আমি জীববৎসলী সবাই আমার ছেলে पिता, तारा संतान माता पता कृपा कर ले तो बातें बोलें देखो पक्षीच्चा दे स्पर्श ता मत्स्य देखे যদি কোনো নির্মল নদী বা সরোবরের তীরে যান আপনারা তো দেখবেন অনেক মৎস্য বাচ্চা আর তার মা পেছনে করে কিন্তু ওরা তাকায় না যে মা আছে বলে সেই সময় মা মরে গেলে সব বাচ্চা নষ্ট হয়ে যাবে কিন্তু ওরা সামনের বৈচিত্র্য দেখে খেলে খেলে যাচ্ছে মা করবে টা ভগবান বলছেন ভক্ত যারা সাক্ষাৎ আর যারা সাধারণ জিন তাদের পেছনে তো আমি আছি অনন্ত কৃপা নিয়ে আছে কিন্তু আমার দিকে তাকাচ্ছে না নামও নিচ্ছে কোনো না অজামিলের মতো ঢাকা না কিছু কেবল জগতের সৌন্দর্য দেখে আমার সান্য বচ্চা পদ্মাং প্রণত কামর প্রণাম করলেই সর্বাভিষ্ট প্রদ ভগবানের চর সকলীষ্ট भक्तरा प्रणाम कर प्रणाम प्रणत जन दो भाग पड़ा जाए सर्वाभीष्ट प्रद ये बोलें एक मूल्यवान कथा सर्वभीष्ट देवे तो सर्वाभीष्ट खुन, खुन जे कामना तारा आज चाई। चाई बोलते चाहिए ज्ञानी जगह मत निष्काम ना निष्काम যারা মুক্তি কামনা করে জ্ঞানী তারা মনে করে আমরা নিষ্কাম ভক্তরা তো সকাম কর্মীয় সকাম আমরাই নিষ্কাম কিন্তু সবার থেকে তাদের বেশি যারা বিষয় চাচ্ছে তাদের থেকে বেশি কামনা বড় নেই কামনা করছেন আনুষ্মিক মনকাল্পনা গোপালকে কেন্দ্র করে কৃষ্ণকে কৃষ্ণের সুখ কৃষ্ণের সেবাকে কেন্দ্র করে এরা কামনা করছেন শ্রুতি বলেন এ তদেবর্ম এটি প্রকৃত কামনা করছেন সেবা কামনা প্রেম কামনা কামনা করছে এত বড় প্রার্থনা কত কত শত প্রার্থনা সুতরাং নিষ্কাম সাধক সেই সমস্ত প্রার্থনা সঙ্গে অন্য জায়গায় যাবে গুনি হচ্ছে যেও কামনা ওর কাছে প্রণত হলে আর কামনা থাকে না ও রাখে না ওটাকে নির্মূল করবেই করবে ওটা যার কামনা তার কাজ এমন প্রচুর এত বড় মূর্খ কিন্তু আমি বিজ্ঞ এই মূর্খে বিষয়ে কেন দিব সচরণা অমৃত দিয়া তার এ বিষয়ে ভুলাইব না আশ্বাদন্দীটা এই চরণে রূপ কুমলীলা মাধুর্যরা কামনা থেকে চলে যায়প্রদিকেও নিষ্কাম করলেন নিষ্কাম করলে তখন তারা কি চাইবে প্রভু প্রভু ভুল হয়েছিল পূর্ব মহাশয় চেয়েছিলেন রাজ্য শেষে বললেন ভুল হয়েছিল যখন পবিত্র হয়ে গেল তখন গোবিন্দ বিপদে পড়ে গেল তাই যদি কিছু নিত তাহলে তো একটা উপায় ছিল কিন্তু এখন এখন তো সব কামনা যা কিছু না মহাজন বললেন যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর ভগবানের থেকে ভক্তই বেশি চতুর কারণ ভজন করছে তো সুতরাং ওই বড় চতুর কিন্তু ও কম নয় কম ছেলে নয় ও उद्धव पैर धुलारित्र স্বামী পারে উঠলেন দিয়ে কি কথা বললেন ভগবান না না যার নামে অনন্তপী ব্রহ্মান্ন পবিত্র হয় তুমি বলছেন ভক্তের পায়ের ধুলো পেলে তবে আমি পবিত্র হব ওটা নয় জিনিসটা হচ্ছে বা লোমকূপে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে উনি চাচ্ছেন ভক্তের পায়ে শ্রীমান মহাপ্রভুর কৃপা বুকে নিয়ে আমাদের বললেন ওরও আছে কারণ আমরা ব্রহ্মাণ্ডের জিনিসটা উপচার করবো কেন নিজেই বলছেন আপনার এত সাহস আরে যার নাম অনন্ত কোটি ব্রহ্মান্ড পবিত্র যাই যাচ্ছে তার পবিত্র তার কল্পনা করতে পারেন আপনি বললেন না ওটা ওই জাতীয় প্রণত ওই যে ভক্ত প্রণাম করছেন তার চরণে প্রার্থনা করছেন তার দিতে কিছু পাচ্ছেন না নিসিদিন আপনি প্রণাম করবেন সেবা করবেন আপনার জন্য হৃদয়টা না তার একটা ব্যাথার জন্য লেগেছে চরণ কিছুটা তো হালকা হলো এই জন্য ওইটাকে অপবিত্রতা বলা হচ্ছে যারা গোবিন্দ ভজন করছেন তাঁদের কতটা যে গোবিন্দের থেকে পাওনা আছে সেটি কেউ জানাতে পারেনি ভাগত একমাত্র ভাগবতই জানিয়েছেন চরম সীমাক তারপর আকাশ ঠায় সুতরাং কি একটা অতুলনীয় আনন্দবার অবস্থা দিকে বঞ্চিত সারা বিশ্বেই জন্য বলেছেন প্রণত তারপরে পদ্মিত দুটি ব্যাখ্যা প্রথম ব্যাখ্যা করছেন কি অতএব বালবৎসার হিত্য আঘাত হত পদ্মজ ব্রহ্মা অর্চনা করে থাকেন তারপরে আমি রাখলাম কিন্তু হরণ পাইনি করতে পারেনি ভগবানের মতো শক্তিশালী ওরা শেষকালে গোপাল চন্দ্রতে শ্রীদীপ গুস্বাই পাত প্রকাশ করলেন যে ওরা কোথায় ছিলেন ভাগবত পাওয়া যায় না দেবতা পারে সুতরাং ওটা নয় ভগবানের ইচ্ছায় সেইখানেই তারা ছিলেন খুব স্বল্প সময়ের জন্য কতগুলি মায়াময়ের স্বরূপ করলাম আপনার দরজায় দাঁড়িয়ে আছে আর আপনি যদি অফিসের থেকে দরজাহ কাছে এসে খেটে ফুটে দিনের পরে আমি তো ব্রহ্মা হ্যাঁ আমাদের ব্রহ্মা সেখানে দেখে আসছি এখনই বিচার করছে আসনে বসে ব্রহ্মা বলেন তাহলে তাকে দেখতে পারি কি হ্যাঁ তা দেখে দূরে রক্ত কর্ম উজ্জ্বলেন তখন এক বছর পার হয়ে গেছিল তার এক ত্রুটি ভগবানের স্তুতি করতে লাগলেন স্তুতি করতে করতে ব্রহ্মা বলছেন কি ওই চরণে প্রণাম করছেন বলছেন ভগবান আমি তোমাকে মায়া দেখাতে গিয়েছি পুরাবে কিন্তু সেই স্কুলিঙ্গ সাধারণ শুষ্ক তৃণ কে পোড়াবে বলে সেই অভিমান নিয়ে যদি জ্বলন্ত পুড়া পোড়াতে যায় তাহলে তার যা হয় আমার তাই গতি হয় সে এখন तुमा के अनंत ब्रह्मांड भर तुम्हारब ब्रह्मांडी प्रभु मन करो गर्भे मायर शिशु थे সে যদি গর্ভের ভিতরে পাদতাড়া করে মায়ের ভিতরে তাহলে কি সেটি মায়ের কাছে তার অপরাধ হয় প্রভু বরং চোড়া না করলেই মা বলবে বাচ্চাটা গেল। সুতরাং আমরা তো চোড়া করবই। তোমার ভিতরে আছি তো পা তো তোমাকে লাগবেই কারণ তার কারণ অন্ত ব্রহ্মাণ্ড ভাণ্ড দল এক অখণ্ড জ্ঞানী তুমি আর তোমার মায়ের সব বিমোদিত প্রভু এই যে তোমার মায়ের বিমোহিত তারই তো এই কাজ সুতরাং করেছ তার থেকে এই সমস্ত আপদগুলো প্রভু তুমি আমায় ক্ষমা করো সেই চরণে বার বারি নমি করিমি বলতে পাচ্ছেন না যখন তিনি কি চরণ এক চরণে পৃথিবী এক এক চরণ মৃদু করেছেন। এখন বলছেন কোমল চরণ ছোট বলছেন না মৃদু তোমার সেই মৃদুল চরণে প্রণাম হয়েছে সুতরাং কোন অথবা বন্দমান চরণপথিবৃদ্ধিটিতে দেখতে পেয়েছি যশোদাকে গোপীগঞ্জ বলছেন যশোদা কৃষ্ণের উত্তর গোষ্ঠী বৃদ্ধই ব্রহ্মা মহাদেব ইত্যাদি বৃদ্ধ তারাও চরণ বন্দনা করছে এখন তারাও এত দেরি হবেই রোজিজালীলা দর্শন করেন যখন গোবিন্দ এরপর আসেন সেই সময় বন্দনা করে করছেন সামনে কিন্তু বন্দনা ওদেরই বন্দনা টন্দনা যখন করেন ওরা মুখ পঞ্চমুখ সহস্রাবদন তখন সখাগণ একটু ওরা বন্দনা করে করে প্রভু করুণাময় সারাত্রের প্রতীক্ষা আবার তখন তোমার চরণ দর্শন পাবি আকাশী গা বে তারা মেঘের অন্তর আলোচক দৃশ্য হলো তখন গোপবা আলোক বলছেন শ্যাম ভগবান হে প্রভু করুণাময় কৃষ্ণ তোমার ও তারা জানি ওরা কি জানে ওই মুনি বলেছে সেই এসে কোথাও করে যায় কিন্তু আমাদের তো শোখায় ও তার ভিতরের থেকে কবে নারায়ণ শক্তির বিকাশ হতো আমরাও জানি ওসুর মেরে ফেলে সেই শক্তি কিন্তু এ যদি সেই শক্তিশালী হয় তাহলে আর আমার সঙ্গে তারা বন্ধনা করে দেরি হচ্ছে এই জন্যে মা সেখানে সব বৃদ্ধেরা ব্রহ্মাদি চরণ বন্দনা করছে শুনেন হয়ে গেল ওইখানে শেষ কিংবা পদ্ম চিতন বলতে পদ্ম যাওয়ার পদ্মmojo ব্রহ্মার্চিতং কিংবা পদ্mojo কমলাকৃতি করচিতং কমলা নিত্য সেই চরণে অর্চনাক করছেন বসে বেল বনে নিত্য প্রসান ভাবिश्वমদেবৈবৈদমহি তবাং ঋণে ন স্পর্শাধিকারো জগবান ছায়াস শ্রী ললনা চলত অর্থাৎ কমলা দেবী সাক্ষাৎ বিলাস ত্যাগ করে তোমার চরণ কামনায় বসে বসে তপস্যা করছেন কি তপস্যা কৃষ্ণচরণ ধ্যান করছেন সেই চরণ অর্চনা করছেন বাস করছেন এই তপস্যা অন্য কিছু তপস্যা নয় से चलन ध्यान चरण पद्मी मंडनम धरणी मंडनम शब्दी लक्षण मंडी मंडनम पदे टीका नाई पद कि नंग ये चरण के बुके धरल व्रजधाम तो धरार संगे मिसे आजधाम সুতরাং এখানে জুতো নেই খড়ম নেই একেবারে মুক্ত চরণে কৃষ্ণ বৃন্দাবনে পরিভ্রমণ করেন তখন সেই চরণে চিহ্ন করে যায় ধরা ভূ শক্তি সুতরাং তিনি শক্তি আছেন তো তিনি কি মনে করেন তিনি মনে করেন তপস্যা করছে বসে বসে কমলা সে আমার থেকে বড় কিন্তু সে আমার মতো পায় না দিচ্ছেন তখন ধরা কি মনে করছে ওই যে ধ্বজ বজ্রাঙ্কুশুদ্ধ রেখা ইত্যাদি চরণ চরণগুলি অঙ্কিত হয়ে যাচ্ছে তো তখন ধরা মনে করছে কি ধরা মনে করছে তো আমার গুটের উপরে চরণ গোবিন্দ দিচ্ছেন और जान नायिकार बुकर कदि दिए जान सुंदर चित्रपत्र रचना पत्र रचना हमारे सुंदर चिन्हित कत सौभा नाम धरा बारणी सारा ऊर्धलोक बैकुंड गौरव संगे स्पर्धा विस्तार कर सौभाग्य अच्छा बैकुंठ तुम्हें कि गोविंद चर्मा अच्छे ना कि নারায়ণের চরণ সেখানে আছে কিন্তু সেখানে তিনি রত্নপাদুকা ব্যবহার করেন চরণ নয়। এবং এই ব্রহ্ম শ্রী নারায়ণ কে বললেন বৎস কোন ভাগবত হংসকলা স্বরূপের চরণে পাঁচটা চিহ্ন দেখতে পাবে কোন স্বরূপে সাতটা চিহ্ন দেখতে পাবে সতেরোটা চিহ্ন আর তারপরে ক্রমদে কাল থেকে দুটো চিহ্ন নিয়ে আমাদের গুস্বাই পালনবিশী চিহ্ন করলেন দক্ষিণ চরণে কৃষ্ণের এগারোটা চিহ্ন আর বাম চরণে নটা যখন এই ধরণীর বুকে যাচ্ছেন তখন চিহ্নগুলি অঙ্কিত হয়ে যায় যখন এলেন তখন সান্ত্বনা দিচ্ছেন মহারাজ সাত উদ্ধ মহাশয় এসেছিলেন কিছু ঐশ্বর্যের কথা বলে তাকে সান্তনা দেবেন নিজেকে হারিয়ে গেলেন বাবা আপনি এই একটু বৃন্দাবনের বনে ঘুরে আসলেন একটু বনসভা দেখলে একটু হয়তো মনটা শান্ত না পাব তখন বাবা বলছেন বেড়ে টিকায় আরেকটি অপূর্বরণী ধরনী মনে হয় পৃথিবীর অলঙ্কার সবার থেকে অলংকার কোনটা শ্রেষ্ঠ পৃথিবীর অলঙ্কার কি আছে থেকে ভালো কোন অলঙ্কার হলে পৃথিবী মনে করেন সেই অলঙ্কার যার প্রেম ভক্তি ধরণী দেবী বলেন এই আমার বুকের অলংকার যার বুকে প্রেম ভক্তি এই জন্য বললেন ধরণী মন্ডন বলতে প্রেম ভক্তি প্রবর্তনে নচ মন্ডল কি ধরণী ওই চরণ বৃন্দাবনের বুকে প্রসারিত হয়েছেন বৃন্দা একে তো ধরনি মনে করছেন যে ব্রজভূমি তার বুকে যখন গোবিন্দের চরণ আমারই বুকে আসে তাছাড়াও ওই চরণ স্মরণের দ্বারা চিন্তার দ্বারা সেই চরণে প্রণামের দ্বারা সারা পৃথিবীর মানুষ প্রেম পাচ্ছেন অলঙ্কার করছেন অলঙ্কৃত করছেন ওই চরণ এই জন্য ধরনই মন্ডন চরণ স্মৃদ্ধির দ্বারা প্রেম ভক্তি প্রাপ্তি মুগ্ধ ফল প্রেম ভক্তি প্রাপ্তি আর আনুষঙ্গিক ফলে সাক্ষাৎ সুখ স্বরূপ অংশগুলিকে সুন্দর রূপে ব্যাখ্যা করেছেন সাক্ষাৎ অনেক আস্থাদন করতে অন্তত একটু ভালোভাবে এর স্বাস্থন করতে গেলে কমপক্ষে দু আড়াই মাসের বিষয় কিন্তু আমাদেরকে তো এক মাসের মধ্যে শেষ করা হ্যাঁ ভিতরে তো আর আমরা থাকতে পারি না সংক্ষেপে যতটুকু প্রয়োজন আমরা আলোচনা করে যাচ্ছি শ্রী শ্রী রাধা কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোকের পাঠা আমরা মিনিমন দেহর্ধানিম ভগতে দশম সকন্দে सर्वलीलाकुटमणी श्री श्री रास, रास बक्ता भगवान पंचायत संख्यक कातरा भगवान श्रीपादी मणित परम तत्वय अनुवाद करते गई श्लोके बोलें প্রণত কমদ পদ্মিত হে রে হে আধি হর্থাৎ মনুকিার বিনাশক এবং সমস্ত আপদ বিপদ বিনাশক সর্বপর প্রকার কল্যাণ এবং সুখস্বরূপ চরণ বিনাশনের জন্য সেই চরণ কমল আমাদের বক্ষে বিন্যাস করে গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা কিঞ্চিত আসাদন করেছি बोलें। लोके तारा श्लोके श्लोक तूर्वश्लोक जो आधि मनुपीड़ा ये सायकाले तुम्हार मुखमहा दर्शन আমাদের হৃদয়ে সৃষ্টি নাশের জন্য গোবিন্দের সুশীতল চরণ কমল বক্ষে ধারণের প্রার্থনা জানাচ্ছে বলছেন ও সাধারণ কমল শীতল এবং দ্বারা দেহের তাপ যদিও কিঞ্চিত উপতের কমল কি কখনো আধি বা মনোপীড়া নাশ করতে সক্ষম হয় আধি বা মনোপ্রীড়া নাশ করতে সক্ষম এছাড়া আর অন্য কোন উপায় নেই এবং তুমিও আমাদের রমণ আনন্দ দাতা শুকমনি প্রথমে বলেছেন ভগবান রন্তু মনসে ভগবান শব্দটি উল্লেখ করে শুকমনি জানাচ্ছেন তিনি জ্ঞানী বা যুগীর ব্রহ্ম পরমাত্মার মতো নির্গুণ নিরাকার আত্মারাম আত্মকাম নন তিনি শ্যাম সুন্দরাদি সাকার সবিগ্রহ তার বিপুল আকাঙ্ক্ষা আছে আর পূর্ণতাও সেই প্রকারে নিত্য অচিন্ত শক্তি সুতরাং এরা বলছেন তোমার ওই চরণ আমাদের বক্ষে করলে তোমারও আনন্দ হবে আর আমাদের অখিল বিশ্বের যত ভক্ত সমাজ শ্রণাগত জন তাদের আকাঙ্ক্ষিত সম্পদ এই গোবিন্দের সরণ রে তো আচ্ছা এবং অবলম্বনীয় আমরা প্রণত কামদন পদ্মিতন ধরণী এই তিনটি চরণের যে গুণ পালের বাণীতে আশ্বালন করেছি তারপরে বলছেন শ্রীমৎজী গোসাইপাদ ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন ইন্দ্রকৃত বি সর্ব আপন বিবর্তক হয়ে গেল প্রলয়কালে যে সকল মেঘ বিদ্যুৎ তাদেরকে ইন্দ্র আদেশ করেছিলেন যাও ব্রজমন্ডলকে এই জলধারায় ভাসিয়ে প্লাবিত করে বিদ্যুতের দ্বারা সকলে তাল সংহার করে খন্ড খন্ড করে ভাসিয়ে লিখিত আছে এক এক জলবিন্দু একটা জলের বিন্দু প্রলয় না হলে এই মেঘ আছে না কোনোটা কালো কোনোটা নীল কোনোটা রক্তিম কোনোটা শ্বে তা প্রলয়কালীন মেঘ আর সেই ভুল মুহ বজ্রপা সুন্দরীগণ বলছেন সুতরাং আমাদের বুঝবার কোন অসুবিধা হয়নি এটা কারণ গর্গাচার্য তো বলে গিয়েছেন যদি তোমাদের কোন আপদ বিপদ হয় কিছু করতে হবে না সর্বদূর্গা অনি কৃষ্ণের ভিতরের থেকে নারায়ণীর শক্তি নিঃশ্রিত হয়ে তৎক্ষণাৎ তোমাদের রক্ষা করবে হে কৃষ্ণ রক্ষা ছেলে বলেই তাকে কিন্তু তথাপি বলছেন নারায়ণী শক্তি বিকাশের জন্য হে কৃষ্ণ রক্ষা করলেন বললেন একটি ছত্রকে যে প্রকার একটা আছে হাতে করে তুলে এত বড় বিশাল গিরিরাজ আমরা যে গিরিরাজের দর্শন পাই আমাদের শাস্ত্র বললেন সে তো আমাদের এটা কিন্তু এর প্রকৃত হচ্ছে যে যে শৃঙ্গ আছে সেই শৃঙ্গের উপরে সূর্যের ঘোড়া শৃঙ্গের উপরের ঘাস গুলো খায় স্বরূপ আসল স্বরূপ বালক যেন একটা ছত্রকে এমনি করে ধরে থাকে হে কৃষ্ণরা খা করছিলেন এবং তারাই দ আশ্রয় পেয়ে করছেন আর উনিও ছত্রের মতো ধারণ করে আছেন আসছেন মাধুর্য জ্ঞান রাজবাসী মাও বলছেন মহারাজ গোপাল তো অনেকক্ষণ সমস্ত লাঠি দিয়ে বলছেন গোপাল ছেড়ে দেড়ে যা মায়ের কাছে চলে উনি হাসছেন বলছেন বাবা গিরিরাজ আমার কানে কানে বলছে গোপাল আমি কিন্তু তোরাতেই কে দিলে হুড় করে উৎপাদ কম নয় এই যে পাল যা লিখেছেন এটা ভাগবতের নেই ভাগবতের কথাকেই তিনি গোপাল চম্পুতি পূর্ণ করেছেন सात दिन सात रही भागवत शेष हो ग चार इंद्र जा भेसा गलो तो দেখছে বৃন্দাবনটাকে ভালো করে অনেক ওষুধ টসুর মারা হয়েছে তো সেই কলুস টলুস আছে বড় একটা পবিত্র লীলা রসময় লীলা অনুষ্ঠান করবেন তো ধুবেন না জায়গাটা একবার পরিষ্কার করে ধুয়ে নিচ্ছেন ভো আমরা তুমি ঝাড়ুদারের কাজ করছে ইন্দ্রগোবিন্দের তুমি তো অভিমানী যাও দেখো সব গেলো তো হ্যাঁ মহারাজ বন্ধ করি করে দেখলে তো দেখলাম তো দেখলাম তো এরকম কথা ভালো লোক যাও খেয়ে দেখো সারা প্রজম ঘুরে দেখো তারা এসে দেখে না ও কিন্তু ভীষণ ফুলে আছে ইন্দ্র বলছেন ফুলেছে তো আমার ভাত খেয়েছে তো বেটা জন্য ফুলবেই তো এতগুলো খাবার খেয়েছে তো সেই খাবার খেয়ে ফুলেছে আচ্ছা এমনি ফুলেছে না কি ফুলেছে যাও ভালো লোক দেখে এসো পাহাড়টা নিচে নিচে কিছু হচ্ছে কিছু হয়। সব যত প্রজাবাসী সব পাহাড়ের ভিতরে ঢুকে সেখানে গান বাজনা আনন্দ বজ্রাঘাত করে রেনু রেন তার দৃষ্টি হতে থাকবে সবকে ফাঁসি নিজে এসে বজ্রাঘাত করছে পাহাড়ের উপরে গিরাজের উপরে দেখো এই হলো তো করলেন পাহাড়ের ভিতরে যারা আছেন তাদের কথা ছেড়ে দিন কিন্তু পাহাড়ের উপরে যে একটা ছোট গাছ তার একটা পাতাও ছিঁড়েনি আর একটা পিঁপড়ে ঘুরছে তাও তবেই প্রমাণ গোবিন্দ বলছেন বাবা মা ওই দেখো রোদ উঠে গেল বুঝলো তো পরিষ্কার কা চলে বেরিয়ে চলো চলো চলো সব বেরিয়ে এলেন উনি অনাহা ইন্দিরা ব্রহ্মার কাছে গেলেন সব আন্তর্যিক নিজের অপরাধের কথা বললেন ব্রহ্মা বললেন তোমার কথা শুনলে অপরাধ যাও যাও সেদিন দেখলে নিজে গর্ভস্থব করলাম গিয়ে সবাই মিলে রোজেই যাচ্ছ সেখানে সবাই গিয়ে তাকে বন্ধনা করে আসছি আর এতদী ওখানেও ব্রহ্মা বলছেন দেওয়া মাহদি ওই ধ্যান করলেই সব জান ওই চরম ছাড়া আর কোনো গতি তবে একটা উপায় বলে দিচ্ছি যেমন তুমি কথা বললেন বললেন কিচ্ছু না সব আমার ইচ্ছায় হয়েছে তুমি অনেক বড় উপকার করেছ সাত দিন সব দুর্ভব দর্শন করবাস এই সুতরাং এরা বলছেন নেই কথা কিন্তু মহাজন আবার ধেয়াপদি বলতে ভক্তি বিঘ্নাদি সর্ব আপদ নিবর্তকতম এই চরণের আশ্রয় যত কিছু ভক্তিবিঘ্ন সব আপদ বিপদ নিরসন হয়ে যায় আমরা দেখতে করছেন। তখন বলছেন তোমার এই যে ভক্তগণের আর একদ ননে সবাই দেখতে পাবে কত যে সৌভাগ্য প্রভু এই যে চরণ এই চরণ হচ্ছে অনন্ত দুঃখ বিপদ আপদের যে মূল নিকেতন এই সংসার ভবসিন্ধু এই ভবসিন্ধু উত্তরণের এই দুটি চরণ সাক্ষাৎ তরুণী এছাড়া মহাদুমন এই তরুণীকে আশ্রয় করে পার হয়ে যান ভব সিন্ধু আর ভক্তি সম্প্রদায়ের রূপে চরম তরুণীকে রেখে যান সেই পরে নেয় মানে সদ্গুপর থেকে নিজের গুরুদেব পর্যন্ত পরিচয় চায় তবে বোঝা যাবে শিকল মাধার সম্বন্ধে ওইটা চরন্তরী রাখা আছে আশ্চর্য করলি ওইখানে রাখা আছে চরন্তরী তারপরে ব্রহ্মাদি দেবতা গোবিন্দ বলেন গোবিন্দু পারের জন্যে তা ছাড়া ভবসিন্ধু পারের কোন সাধনা নেই এই জন্য বললেন জেনে রবীন্দ্রিমুক্তমান বিশুদ্ধ যারা জ্ঞান যোগাদি সাধনার দ্বারা সংসার সিন্ধু উত্তীর্ণ হলাম বলে মনে করেন তারা জ্ঞানী নন তারা জ্ঞানাভিমানী তাদের বুদ্ধি শুদ্ধ হয়ে আবার জ্ঞান কোথায় তাদের বুদ্ধিটাই শুদ্ধ নয় আশ্রয় না করে যেমন তাদের বিঘ্নাদি হয় তেমনি ভক্তেরও তো বিঘ্ন আছে বললেন হ্যাঁ ভক্তেরও বিঘ্ন আছে কিন্তু তোমার চরন্তরণী এমন প্রভাব ভক্তের বিঘ্ন স্বর্ণাগতের প্রভাব দেখুন চরণের মহিমা একবার যারা ওই চরণে স্বর্ণাগত হয়েছেন তাঁদের কাছে যদি বিঘ্ন আছে। মহামহা বিঘ্ন তাদের ভগবানের চরণে যাওয়ার ভক্তিবিঘ্ন সর্ব আপদ্ সেখানে লিখছেন যে ভক্তিবিঘ্নে ঝুলুতা তত হি ভগবত মহতিকৃপাশ্যা যেমনি ভক্তের বিঘ্ন আছে তেমনি আত্মীয় সবসময় রক্ষা করছেন বললেন যতক্ষণ তুমি ভক্ত রাস্তায় চলছেন কোনো বিঘ্ন নেই ততক্ষণ পিছনে আছে। পিছনে পিছনে যাচ্ছেন ভক্ত কিন্তু যেমনি পড়ে গেল তেমনি যে कथाता कारण भगवान जी भगवत धर्म लक्षण ना होत क्योंकि भगवान तो बोले मन इत्यादि मुखे वर्णाश्रम धर्मी भागवत धर्म अत्यंत रहीस्यमय मुखे कारो हाथ बोलेंगवता प्रत्यास आत्मलब्धे अंज पुसांगितान भगवान साधारण अबितुषांग शब्दा भाचुना मानवान जे वस्तु सूतरा से प्रकार मानवरण लाभ जाओ उपाय भाग्य धर्म बलिया তারপরেই বলছেন চোখ বুঝে ছোট্রেহন যে ভাগবত ধর্মকে আশ্রয় করে কোন মানব নোদিন প্রমাদ হয়ে যান না ধাবন নিমিল্লান চোখ বুঝে যদি কেউ ছুটে চড়া পথে এনে আর কোন ব্যক্তি কোন পথে যাব সে পথ দেখাচ্ছে না তখন একটা প্রশস্ত বিশাল নিরু নিরুদ্বেগ নিশ্চিন্ত এবং পন্থা সেই দেখুন এই তো রাস্তা চোখ বুঝে চলে যানের চোখ বুঝে চল কোন চিন্তা নেই বিঘ্ন আসলে কি আসলে না আসলে সব তার তার চরণ আশ্রয় আছে আশ্রয় যেখানে আশ্রয় নিয়েছেন চরণ রক্ষা করতে এই জন্য বলছেন ভক্তি বিঘ্ন সর্ব আপদ নিবর্তম এবং তিনি চিহ্ন ইত্যাদি রেখেছেন যার জন্য এই থেকে আপদের থেকে রক্ষা করবে বলে কয়েকটি গোবিন্দের যে চিহ্ন সেগুলি ভক্তকে কি কি অঙ্গুষ্ট মূলে একটা চক্র চিহ্ন ধারণ করিয়াছে কি জন্য বললেন তত্তমস্যারি সর্বনায়স আর কাজটা কিন্তু যখন সেই বিষয়টা সামনে এলো সব ভুল হয়ে যেন অজ্ঞান পূর্ব একেবারে জোর করে টেনে নিয়ে যাচ্ছে সেই কাজটা করাচ্ছে প্রভু কে এমন করে ভগবান এক কথায় বললেন কাম এস ক্রোধুন এই কাম আর ক্রোধ এই জ্বলন্ত অমলের মত শান্ত হয় না এদিকে বোঝানো যায় না এরা বোঝে না বুঝবার দেখে রান্না